আঠাশ নম্বর পাহাড় তেরো নম্বর আয়াত যে আয়াত এই আয়াত আমাদেরকে মনে করে দিচ্ছে একইনার কারণে তার মা যায় যে চেপনার কারণে যে সমস্যার কারণে বান্দা তার হবকে ভুলে যায় এই ফেতনা সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করতেছে দিন আমাদের যারা ইমানে আমরাও ডাক দিয়েছেন ওই ইমানদাররা ডাকে এই পার্থক্য বক্তব্যের কারণে ডাক দেওয়ার পর যে বক্তব্য দেওয়া হয়েছে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যের সাথে ডাকের এই শব্দ ব্যবহারের সম্পর্ক কারণ এই ডাক সমস্ত মানুষদের উদ্দেশ্যে করে ডাকা বলা এটা ব্যাপক ডাক এখানে একান্ত বিষয় নিয়ে আন্তরিকতার কোন ব্যাপার নেই নির্দেশ ডাক কিন্তু যখন আমরা ডাক দেন ওই ইমানদারেরা তখন বুঝতে হবে যে এই ডাক রকলে আলামী অত্যন্ত মায়ার সাথে আলমিনের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক সম্পর্কের সূত্র ধরে যখন হয় ওই ডাকটা হয় মায়ার ডাক যেমন তার সাথে এক হচ্ছে সম্পর্ক আর এক হচ্ছে তার নাম আছে যখন সন্তানকে বাবা নাম ধরে ডাক তখন এই হয় স্বাভাবিকটা আর বাবা যখন সন্তানকে তার সম্পর্কের সূত্র ধরে ডাক দেয় বাবা তুমি কই আমরা বুঝি যে এই গানটা কিন্তু একটা মায়া মহাপা যখন বান্তা তখন বোঝা উচিত যে এটা খুব স্বাভাবিক ডাক সকলের উদ্দেশ্যে আহ যখন সম্পর্কের সূত্রে ডাক দেন অহিমান দায় না তখন বুঝতে হবে এই অত্যন্ত মায়ার ডাক মহাপ্রতের ডাক আপন করে অপরে আরামিন আমাদেরকে ডাকছেন এই জন্যে যে সামনের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতটা খেয়াল করার এই আয়াতে যুগ আছে আয়াত এই আয়াতে এই মোহিন্দকে ইমানকে ডাক্তি বলছেন কত বিধি এবং কত ক্ষমতা সব নাম কিছু কিছু বিধি এবং কিছু কিছু সন্তান আদৌ বল শত্রু দু আমরা দুশ্মন জানি শতান্তারি কেন অতাল আর নানান জায়গায় কথা নম্বর আয়াতে إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَلُفٌ فَاتَّغِنُوهُ عَلُوهَ إِنَّمَا يَلُعُوا حِزْبَةً لِيَكُومُ مِنْ أَصْحَابِ السَّعِيلِينِ <تصفيق> الله تعالى بلتشان الشَّيْطَانَ تُقَدَى بُشْمُعَ كَالِهِ تَقَدَى بُشْمُعُ حِزَامِ إِبْرَهَامِ قَالِهِ قَالِهِ الْكَرِيمِ الْبُوجَةَ عَلَى الشَّيْطَانَ قَالِهَا تَقَدَ শুধু দুঃস্মন না বলেছেন না হুলে আদু মুভি সেভাবে সেই জায়গায় এই আয়াতেন কত বিছু কিছু বিবি তোমাদের দুসমন কিছু কিছু বিবি এবং কিছু কিছু সন্তান তোমাদের দুসমন সবাই এক কিন্তু দের উদ্দেশ্যে যখন এই আয়াত আসবে ইয়াই বললে দিন বিবিরা উদ্দেশ্য হয় তারাও মুমিন তখন উদ্দেশ্য হবে বক্তব্য হবে ঠিক উল্টা কিছু কিছু স্বামী কিন্তু তোমাদের বুঝতে হবে ঠিক এই সমুদ্র সন্তানদের উদ্দেশ্য হতে পারে কারণ সন্তানরাও মুমিন ইয়াই বললে দিন আ মানুষ ইমানদার সন্তানেরা এই জায়গায় আছে সন্তান তোমাদের দুশ্মন তখন হবে কিছু কিছু বাবাও তোমাদের দুশ্মন মাও তোমাদের দুশ্মন আসলে আয়াতের উদ্দেশ্য হচ্ছে বলতে চাচ্ছেন ওই ইমানদারেরা তোমাদের আপনজন অনেক আছে এমন তার মধ্যে সবচেয়ে কাছের আপনজন হচ্ছে বিবি এবং সন্তান এরাই কখনো কখনো তোমার দুশ্মন হিসাবে তোমার সামনে চলে আসবে আল্লাহ তালা দুশ্মন দুনিয়ার থেকে আমাদেরকে বলে দেয় আল্লাহ তালা দু বলতেছেন ওই অবস্থার উপর যে আমার ওই সন্তান আমার ওই বিধি যখন আল্লাহ তালাকে পাওয়ার জন্য আমার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় আমি আল্লাহকে পাওয়ার জন্য সেবা মুস্তাবের উপর চলতে চাই সরল পথে চলতে চাই যানজাত্রী রাস্তায় চলতে চাই কিন্তু আমার দিদি আমার জন্যে বাধার কারণ হয়ে যায় আমার স্বামী আমার জন্য বাধার কারণ হয়ে যায় আমার সন্তান আমার জন্যে বাধার কারণ হয়ে যায় তা দর সুতরাং এই দিদি এই সন্তানের সম্পর্কে সতর্ক থাকতে হবে কখনো আমাকে আল্লাহ থেকে জানলাতের রাস্তা থেকে তুলে চলে না আমার দিদিকে আমি মহাবুত করবো আমার সন্তানকে আমি মহাপ করবো এটা আমার সৃষ্টিগত স্বভাব রবের ওই মহাপ্র দিয়েই আমাকে সৃষ্টি করেছেন রক্তের এই টান থাকবে কিন্তু এখানে যে বিষয়টা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর হুকুম মানতে যেন বাধা না হয় আমার সন্তান আল্লাহর হুকুম মানার জন্য যেন আমার স্ত্রী বাধার কারণ না হয় আমার স্বামী বাধার কারণ না হয় जकर सबसे कठिन जो समय पर आपन जंग मीटे देखिया तहिदा मिटे देर लबर चाहिदा की पीछे हुए आज के बहु जुवक से दाड़ी आवीर कारण পছন্দ করেন না জন্য পছন্দ করে আজকে বাবা হারাম কামাইতেছে সন্তানের কারণে সন্তানের চাহিদা সন্তান সমাজে মাথা উঁচু করে তারা তার ভবিষ্যতে চায় এই ভবিষ্যৎ কোনটা ভবিষ্যৎ আমাদের জীবনটাকে তিনটা ভাগ ভবিষ্যৎ এবং বর্তমান দেখো যে চলে গেছে এটাকে তুমি আর কোনোদিন ফিরে আনতে পারবা না কাজে ওটাও কোনো ভরসা সামনে আসতেছে তুমি যে বাঁচবা তার কোনো ভরসা নাই কাজে ওটাও কোনো ভরসা নেই ওই অতীত এবং ভবিষ্যৎ কোনো ভরসা নাই ভরসা তুমি এখন যা করতেছো তা ভবিষ্যৎ হচ্ছে একমাত্র আখের এই জন্যই তো প্রাণে কেনিমেশ সুর আর হাসুরের মধ্যে অপরাণ বাবার আমাদের তো তাকাদা দিয়েছেন কি এই বন্ধারে তখন আল্লাহকে ভয়ত আর খুব খেয়াল রাখো লেখক আগামী দিনের জন্য তুমি কি কামে করো প্রকৃত ভবিষ্যৎ তো ওইটা আগামী দিন মানে প্রকৃত ভবিষ্যৎ তো আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতেছেন ওই সন্তান ভবিষ্যতের জন্য বাঁচবে কিনা আপনি কিনা অথচ সেই ভবিষ্যৎ কোনোদিন শেষ হবে না শুরু হওয়ার পর সেই আফেরাত সেই সেই খবরের জিন্দিকি সেই ভ্যানজের জিন্দিকি সেই জানাতের জিন্দিকি ওই ভবিষ্যতের ব্যাপারে আমাদের কোনো ব্যবসায়ী নেই কোনো ব্যবসুক নেই কোনো চিন্তা নাই চিন্তা হচ্ছে এমন এক ভবিষ্যতের যেই ভবিষ্যতের কোন ভরসা তো আসলে ওই এটার পেছনেই মনে হয় ঝুলছি কোনো ভবিষ্যৎ নাই অথচ আশেরাত যেটা স্থায়ী ওই স্থায়ী জিনিসকে তুমি প্রধান্য দাও অস্থায়ী জিনিসের উপর বারবার আমাদের দিয়েছে হচ্ছে স্থায়ী জিনিস আর ওটাকে আমি বানায় ফেয়েছি অনিশ্চিত জীবন আমার ভরসা আমার ভবিষ্যৎ হচ্ছে আমার এই আগামী যতদিন বাঁচব অথচ ওইটার কোনো ভরসা নেই কোন নিশ্চয়তা এক বিজের কোন ভরসা নেই এই জন্য বলতেছেন যে তোমার সন্তান যেন তোমার দুশ্মন না অনেক দুশ্মন আছে অনেক সন্তান আছে যে সন্তান কিন্তু তোমার দুশ্মন অনেক বিবি আছে ওই কিন্তু তোমার দুশ্মন এই দুশ্মন দুনিয়ায়ও হতে পারে আঠারেতেও হতে পারে दुनिया नाम परीक्षित हादी हादिस दाना जी आल्ला ना फ्रमानी कर चाहिदा भी ता चाहिए अल्लाह ना फ्रमानी कर अल्लाह मफरूक के तार चापे আমি যদি আল্লাহ না ফরমানি করে আমার সন্তানের তারা করি তার চাহিদা বিচার আমার স্বামীর কেমন ওপর চাপাইয়া দেবেন মুসলিংঘল সন্তানকে আমার উপর চাপাইয়া আজকে সন্তানের বড়িশের ব্যাপারে তাদেরকে চরিত্রে আদর্শে আদর্শবান করার ব্যাপারে আমাদের খুব কম পায় স্বামী একদিকে কামে চলে যাচ্ছে স্ত্রী একদিকে চলে যাচ্ছে সন্তানটা ঘরের মধ্যে একা একা কাজের লোকের কাছে সে লাল পালিত আছে হয়তো আমাদের এই সমাজে কম উঁচু খুব বেশি উঁচু সমাজে একটু দেখা যায় এক একজন এক একদিন কাজের লোক বা সন্তান লালন পালন করতেছে তো যেই ঘরে সন্তান মা বাবার স্নানও পায় না ওই সন্তান বড় হয়ে বাবাকে শ্রদ্ধা মাকে শ্রদ্ধা করবে খুব দুঃখ এটা অটোমেটিক চলে আসছে আজকে আমার সন্তান আমার স্তমা থেকে দূরে আমি যখন বৃদ্ধ হবো নিশ্চিত জেনে রাখো আমি আমার সন্তানের শ্রদ্ধা থেকে দূরে সরে যাব দুনিয়া সিস্টেমই আমার আল্লাহ তার সিস্টেমই আমার আপনার আপনি নিজের ক্ষেত্রেও এমনটাই বলেছেন তার পুরনিয়ান করবুম আমাকে স্মরণ করা আমি করবো নিজের কথা তুমি যা করবা তার প্রতিদার তুমি তুমি এগিয়ে যাও তো আমার সন্তানকে যদি আমি এই আঙ্গিকে বড় করি যে তাকে কাজের লোক দিয়ে আমি লালিত পালিত করছি লালন ব্যবস্থা কাজের লোকের মাধ্যমে করছি তো একদিন ওই সন্তান আমাকে ও কাজের লোকের মাধ্যমে সেদ্ধের ব্যবস্থা করবে নার্সিং হোমে পাঠায় দিবেন বিদ্যাশ্রমে পাঠায় দিবেন আমার জানাজা পড়লেওয়ালা আমার সন্তান থাকবে আমার কবরের পাশে আমার শিওরের পাশে দাঁড়ায় পড়েওয়ালা কেউ থাকবে কেন কারণ আমি ওই সন্তান যখন আমার কাছে ছিল ওই সন্তানের জন্য আমি আল্লাহ আমার সন্তান দান করো আমার এই সন্তানকে আমার দুনিয়ার শান্তির কারণ বানায় আমার এই সন্তানকে আক্রাতে নাজাতের কারণ বানায় তো দুনিয়া আমার ওই সন্তান আমার শত্রু হিসাবে এক সময় আর আগ্রাতে আসলে তো ভয়ঙ্কর শত্রু হিসাবে আমার দেখা যায় শুধু শত্রু না জায়গায় আসছে আমাদের মাছে ও সন্তান আল্লাহর কাছে আমার বিরুদ্ধে আমার অধীনস্থ যারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নারিশ কি করবে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ স্বামীজি মানুষ الله শুধু সন্তান না দিবিও নালিশ করতে পারে অধীনস্থ যারা আছে সবাই ম্যালিশ করবে যদি ওই অধীনস্থদেরকে আপনি কি শিক্ষা না দেন দিনদার না কি করবে আল্লাহর আল্লাহ আমরা তো আমাদের ঘরের যারা মুরব্বী আমার অফিসের মুরব্বী আমার রাষ্ট্রপ্রধান আমার বস আমরা তাদের অনুসরণ অনুকরণ করেছি মনে গেরি স্ত্রী বলবে আমি স্বামীর অনুসরণ অনুসরণ করেছে তারা আমাদেরকে পথগ্রস্ত করেছেন এখন আর কি আমরা এদেরকে আপনি ডাবর শক্তি ডাবর শক্তি আপনার কাছে চাই মাঠে তাদের জবান থেকে যে নারিশটা বের হবে এই নারিশটা আল্লাহ তালাই তো বের করবে আল্লাহ তালা যে নারিশ বের ওই তাদের মুখ থেকে বের না আল্লাহ তালা কথাটাকে করুন করবেন তাদের মুখ থেকে এটা বের করবেন তাদের এই নারিশ তাদের এই বিচার আল্লাহ করবার ঠিকই আল্লাহ তাদেরকে অন্য আয়াত আসছে ওই সন্তানেরা ওই অধীনস্থরা আল্লাহ তারাকে বলবেন ওই ঝির এবং মানুষের মধ্যে যারা আমাদেরকে কথোপ্রস্ত করেছে আমাদেরকেছে আমাদেরকে দেখায় তারা দেখায় তারা তাদের মুখ থেকে কথাটা বের করব কারণ কেমন তো ভয়াবহ পরিস্থিতিতে কারো থেকে কারো মুখ থেকে এইরকম সুন্দর কথা বের হওয়ার কথা না যেহেতু হচ্ছে কথাটা তো তাদের মুখ থেকে ওই কথা বের করছে কেন তারা এখানে এই জন্য তো কি কাছে কি চাইছে দেখায় কেন না যাই হুম জানাবি না হুম আর তাদেরকে আজকে আমরা আমার শ্রদ্ধা এই জন্য তোমাদের শত্রু তাই তাদের ব্যাপারে সতর্ক থাকা সতর্ক থাকতে হবে এই শত্রুতা কিভাবে হয় থেকে বাঁচার উপায় কি আর স্পষ্ট যে ওই শত্রুটা থেকে বাঁচার উপায় আমার শত্রু বললেন কিছু কিছুকে কিছু কিছু সন্তানটা লাল আমাদের শত্রু বললেন বাঁচার উপায় কি বাঁচার উপায় তো ওই সন্তানকে নিয়ে বানায় আজকে আমাদের এই এই ছোট্ট সমাজে একটু চিন্তা করবেন লাভ করবেন না আমাদের মুর্বি আমরা আসছি আমাদের সন্তানরা কই অনেকের যুবক সন্তান আছে তারা কই তাদেরকে আমরা আনতে পারি না এই মধ্যে আসেনি তাদের নানা রকমের ঝামেলা নানা রকমের সকল কাজ আছে অনেক ব্যস্ত মানুষ তারা আড্ডা হয় গল্পমাত্র হয় তো আমি নিজেকে যাহান নামের আগুন থেকে বাঁচানো ফিকির করলাম অথচ আমার আপন ব্যাপারে আমার কোনো খেলা করবে এই দিন তার অবাধ এবং সমাজে নাই জন্মদিনটা তার জন্য নবলি তার সব জলে যায় তারিখে যাক কুড়ি খাটকায় যাক আল্লাহের কাছে যায়। নিজের ব্যাপারে সহ চলে আপনি সার্থপর বাবা দুনিয়ারে যা অস্থায়ী এই ব্যাপারে আপনি আপনার পানি পেয়েছেন সন্তানের জন্য আরো সার্থ বাবা নিজে তা হাজার সন্তান ফলক করে না আপনি সার্থপর মা নিজে তা হাজ্য করেন জামাতে নামাজ পড়েন ফলক সময় পড়েন নফল এমন করেন দেশ বিদ্যুৎ प्रानते अथच अपन मेर पर्दाय रास्ते बवाबर छह बेचे जा चले जाओ, जाओ उपाय ना आल्लामें अल्लाह तलाते तुम्हें निजे बाचा आप क्यों बाचा बाचा है आग थे आया يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقولوا الناس والحجاره علينا بلا বিষাক্ত সাপ বিচ্ছুর কথা শুনেছি যখন মেয়ারাজ তখন বহু শাস্তি দেখে আসছেন কারো মধ্যে তারপর যে স্থান দিয়ে দেওয়া হবে ওখান থেকে না পাক পর্বে গান্দা জিনিস পড়বে খাবে এটাও জাহান নামের শাস্তি কার মাথার মধ্যে ইট দিয়ে আঘাত করা হবে শুধু এটাও তার শাস্তি কাউকে পাহাড় চাপা দেওয়া হবে এটাও তার শাস্তি জাহান নামের কত রকমের শাস্তির কথা আমরা শুনেছি অথচ এই আয়াদের মধ্যে আমার তারা জাহান নামের শাস্তির জায়গায় শুধুমাত্র আগুন শব্দ ব্যবহার করেছে দুটো এখন কথা বলেছে কেরাম বলে আল্লা না বলে আগুনের কথা কেন বলে আল্লাহ তারা এমন বলতে পারতেন এমনটা বলতে পারতেন অতবাড় বলতে পারতেন আজাদ থেকে বাঁচাও জাহান্ন থেকে বাঁচাও अल्लाह तला आजम कथा नहीं कथा नहीं आगुन कथा क्या शेखुल इलाम हजरत पाकिस्तान आईन एवमेश श्रेष्ठ आलिन आयात व्याख्या चमत्कार आलमीन कार्य मानुषे दिले मध्य की प्रश्न चाहते परे रबुल आलमीन जा সেই কথা জাহান্ন শব্দ ব্যবহার না করে শাস্তি এই শব্দ ব্যবহার না করে শব্দ ব্যবহার করেছেন আগুন আগুন কেন যে এক সময় মানুষ প্রশ্ন করবে এক সময় মানুষ অভুব পেশ করবে কি জন্য আমাদের কাছে এখন অনেকেই অধিকার পেশ করে বুঝলো বাচ্চাটা কথা শুনে না একটু একটা নাম বাচ্চাটা নামাজ পড়ে না বাচ্চা নামাজ পড়ে না এই জন্য আমি বাচ্চা কথা শুনে না এই আমি তাবিজ দিব ছোটবেলায় আপনি তাকে বিষ খাওয়াই রাখছেন এখন তাবিজ চান আমার কাছে বিষ খাওয়া রাখছেন তাকে আপনি তাবিজ চান আমার কাছে আপন শব্দ ব্যবহার করার কারণ যে যেটা সেটা হচ্ছে আমরা যেন অনুহাগ ব্যাস করতে না পারি যে আমি চেষ্টা করেছি আমার বাচ্চাকে রক্ষার জন্যে আমি চেষ্টা করেছি আমার বিবিকে জাহার আগুন থেকে বাঁচানোর জন্যে আমি পারি নাই এই কথা যেন কেউ বলতে না পারে আল্লাহ তারা বলবেন একটা উদাহরণ ধরেন একটা উদাহরণ এই জায়গায় একটা গুড়া করা হল বড় গর্ত ওই গর্তের মধ্যে শুকনার ঘড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে পেট্রোল দিয়ে তার চলো এখন আপনার বাচ্চা আপনার বাচ্চা এরা তো অনেক কাছে আপনার একটা দুষ্ সে চোখে দেখেন আন্দোলন কিন্তু আপনার সাথে তার দুশ্মই আছে আপনি যদি মানুষ মানুষ মনুষত্ব বলতে যদি কিছু থাকে আর যদি হাইওয়ান যাওয়ার মতো হয়ে যান তাহলে কথাটা আছে যদি মানুষ হয়ে থাকে। ওই অঙ্গ ব্যক্তিটা যখন আস্তে আস্তে ওই বুহার দিকে থাকবে আপনি তো তাকে জড়াই ওই বাড়ির সামনে আপনের গোয়া তুমি কোথায় যাচ্ছ তাকে জড়াইয়া ধরবে তাকে ওই জায়গায় পড়তে দিবেন না আর যদি হয় এইবার আসেন একজন মানুষ হয়তো দুষ্করকেও তো ওই পড়তে দিবে না আর যদি হয় নিজের সন্তানের ব্যাপারে একটু কল্পনা করেন তো আমরা তো দেখি নিজের ঘরের মধ্যে ওই ছোট্ট পিচ্ছি যখন পাকের ঘরে যেতে চায় মা তেল গরম তেল করতে পারে বলি কিনা পাকের ঘরে ঢুকতে নেই না বাচ্চাকে গরম তেলের ফোটা পড়বে তো যদি ওই গুহার মধ্যে বাচ্চাটা ঝাঁপ দিতে চায় তাকে রক্ষার দায়িত্বটা আমি কিভাবে আদে করতেছি আমি শুধু বলতেছি যে বাবা ওই জায়গায় পড়লে কিন্তু তোমার গা পড়ে যাবে এটুকু বলেই ক্ষান্ত হচ্ছি হব নাকি তার কোমরে ধরে চড়ায় ধরে আমি তাকে রক্ষার চেষ্টা করি চেষ্টা। জীবন দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমি চাই আমার বাচ্চাটাকে ওই আগুনের বুড়া দিকে রক্ষা করার জন্য ও ভাই আল্লাহ জাহান্নামের জায়গায় আগুন শব্দ এই জন্যই ব্যবহার করেছেন যেন কোনো মানুষ কোনো বাবা কোনো স্বামী কোনো দিন এ কথা বলতে না পারে আমি আমার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্যে চেষ্টা করেছি তখন আল্লাহ তারা জিজ্ঞেস করবেন দুনিয়ার আগুন ছিল জাহান নামের আগুনের চেয়ে অনেক কম তাপ সেই কম আগুন থেকে তোমার বাচ্চাকে তুমি যেভাবে বাঁচাই যা জাহান নামের আগুন থেকে কি তুমি সে ঠিক সেভাবেই বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেছিলা। করেছি আমরা এই জায়গায় যদি আমি জিজ্ঞেস করি কেউ যদি এমন থাকেন বাচ্চা নামাজ করে না ও ভাই নামাজ পড়ে না ওই বাচ্চার কোমরে ধরে কতদিন আপনি টেনে হাসে মসজিদের দিকে নিয়ে গেছেন বলেন তো কতদিন করি নাই আমরা অথচ ঠিকই কিন্তু বলি আমি কিন্তু চেষ্টা করি চেষ্টা করি এই চেষ্টা এগুলো আসলে ধোকাবাজির চেষ্টা আল্লাহ তার আমাদেরকে মান করবে আমরা বলি এমন এক সময় বলি এমন এক সময় আশ্বোস করি যখন আমাদের কিছু করার থাকে সন্তান নষ্ট হওয়ার জন্যে যত রকমের উপলব্ধ সব তার হাতি দিয়ে আমি বলি পুষ্টি করব আজ একটা তাকে নেট ব্যবহারের জন্য আমি সব দিয়ে দিয়েছি সে কি করতেছে আমার কোন খবর নাই প্রাই নামে তাকে আলাদা রুম নিচ্ছি সেখানে ইন্টারনেটের ল্যাঙ্গে আমার সন্তান আধুনিক হচ্ছে আমার ডিজিটাল সন্তান হচ্ছে সে যে তার চরিত্রকে সব শেষ করে ফেলতেছে আমার কোনো খবর নাই দরজা নক করতে দিবেন না বাচ্চাদেরকে মা বাবার সাথে পিসে ফেরেছে মা বাবার সাথে আলাদা বলেছেন সন্তানের বয়স যখন দশ বছর হয়তো যায় বিছানা আলাদা করতে হবে বাবা মেয়ের বয়স 10 হলে বাবার সাথে ঘুমাতে পারবে না ছেলের বয়স 10 হলে মায়ের সাথে ঘুমাতে পারবে না ভাই বোনের যে কোনো একজনের বয়স দশ হলে ভাই বোন একসাথে ঘুমাতে পারবে না এটা শরীরতের বিধান বিছানা আলাদা করতে হবে কিন্তু তাই বলে সে ওই আলাদা রুমের মধ্যে দরজা লাগিয়ে যা ইচ্ছা তাই করবে এই সুযোগ আপনি যদি দেন তাহলে তো ওই সন্তান জাহান নামলে কি হবে তাকে জাহান নামের রাস্তায় উঠাইয়া দিয়া তাকে আমেরিকা যাওয়ার টিকিট কাটছেন আপনি বসে বসে বলেন যে ওই জন্য আমার ছেলে যাচ্ছেন কথা এই জন্যে তো মারদার রুমি রহমতুল্লাহ আরে চমৎকার কি বলেছেন তিনি মা রাত যে সন্তানের হাত পা বেঁধে তুমি তাকে নদীতে ফেলে দিলা হাত পা বাধা নদীতে ফেলে দিছ নদীতে ফেলার নদীর পা থেকে এখন সন্তানকে তুমি সতর্ক করতেছ বাবা খুব সাবধানে কাপড় চোর যেন না দিজে আমার সানা সন্তানের হাত পা বাঁধা সে জায়গাকে মৃত্যুবরণ করবে ডুবে মরবে সেই জায়গায় আপনার উপর থেকে বলতে চবা সাবধান কাপড় চোপড় যেন না ঠিক আমাদের অবস্থা কি তাই না আমি আমার সন্তানকে কোনোদিন না শিখাই নাই আমার সন্তানকে কোনোদিন সুরে ফাতিহা দেওয়া নাই हमारान के फरस शिखाई नहीं आल्लारिचय शिखाई सम्पर्क संपर्क और एखणी तुम्हें गुना करो ना तुम्हें बारे ऐले चलो ना जे ऐले के बाबाओं तर सतान के बोलते तुम्हें कूद बारे ऐलर साथलाना अपना सन्तान केले बोलते আপনি আমার আরেকজনের সন্তানকে বাধা ছেড়ে বলতেছেন এই জায়গায় হচ্ছে সন্তান কিন্তু কিছু কিছু সন্তান কিন্তু তোমার দুসমক এই দুস্মক তোমাকে কিন্তু আখেরাতে আল্লাহকে পাওয়ার জন্য বাধার কারণ হবে খবরটা এটা জন্য না আজকে আমার বিবি আমার জন্য জাহার নামের কারণ হইতে পারে আমার বিবি যদি আমার বিবি আমার জন্য জাহার নামে যাওয়ার কারণ হয় ওই বিবিকে আল্লাহ বলতেছেন তোমার দুঃশন শয়তান আমার দুশ্মন কেন শয়তান আমার দুশ্মন কেন এই জন্য শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে সুরা মধ্যে আছে শৈতান আল্লাহকে বলতেছে যেই মানুষের কারণে আপনি আপনার কাছ থেকে আমাকে তড়ায় দিলেন আমি কিন্তু ওই মানুষকে আপনার পর্যন্ত আসতে দিব না আমি জান্নাতে যেতে দিব না শয়তান আমাদের দুশ্মন হওয়ার মূল কারণ এটাই যে শয়তান আমাকে আমার আসল ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য বাধা দেবে ঠিক আমার ঠিক শয়তানের মতো দুশ্মন তখনই হবে যখন আমার বিবি আমার জান্নাতে যাওয়ার জন্যে বাধার সৃষ্টি করবে আমার স্বামী তখনই আমার দুশ্মন হবে যখন আমার স্বামী আমাকে জান্নাতে যাওয়ার জন্য বাধার সৃষ্টি করবে আমার সন্তান তখন আমার দুশ্মন হবে যখন আমার সন্তান আমার জানাতে যাওয়ার জন্য বাধার সৃষ্টি করে আর যদি তা না হয় উল্টাটাও হতে পারে আমার সন্তান আমার জানাতের কারণ হতে পারে ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা তদাতের অনুসারী মুসা আলি সালসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছিল হিমু ভাষায় সেই কিতাবির বড় শখ ছিল মনে মনে চায় আমার সন্তান বিন্দা হয়ে যাক আল্লাহ হয়ে যাক নামাজ হয়ে যাক যখন বাচ্চারা কেউ নামাজ পড়ে তখন মা বাবা গর্ব করে সাথে বলে মার্শাল আমার ছেলে কিন্তু মসজিদে নামাজ পড়ে মাসা अनेक दिन तर बाबा इकम आज बढ़ेंसराइल से मने मन पर सभी आलेम बना गुना मृत्युर परलर कारण जहान नाम फैसला जे व्यक्तर जहान नाम फैसला हो व्यक्त कवर थी आजाद शुरू हो जाए कब हे आहरत प्रथम ठिकाना কাউকে যখন পুলিশ অ্যারেস্ট করে তার ব্যাপারে জেলের ফায়সালা হওয়ার আগে ওই থানার মধ্যে হাজত খানা থাকবে ওইখানে গিয়েও পুলিশ অনেক সময় কি চায় ওই কবর হচ্ছে যার জন্য জাহান নামের ফয়সালা হবে ওই কবরের মধ্যে ওই হাজত খানায় কিন্তু শুরুতে পিঠাফিঠি কিছু শুরু হয়ে যায় শুধু তাই না বরং হাজির সঙ্গীরা মৃত্যুর সময়ও তাকে জাহান নামের কিছু শাক্তি দেখাও না ওই ভয়ঙ্কর ফ্রেশ তারা তাকে ভয় দেখাইতে দেখাইতে তাকে আখড়াতের দিকে নেয় যাই হোক ওই ব্যক্তির সম্পর্কে যেহেতু যান না তার কবর আহ ছিল কিন্তু সন্তান যখন একটু হয় মাদ্রাসায় যাওয়ার মতো বয়স দরকার তখন মায়ের ওই বাবার যে উদ্দেশ্য ছিল নিয়ম ছিল যাহা তার বাবার বেঁচে থাকলে তাকে মাদ্রাসায় পাঠাইত নিয়োগ করেছিল তো মা ওই বাবার সন্তানকে মাদ্রাসায় পাঠায় সন্তান যখন মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় গিয়ে তাও পড়াশুনো বসছে নাম চমৎকার না দুনিয়ায় বসে একটা ছেলে আমার রহমতের নাম উচ্চারণ করতেছে আমার এই নাম উচ্চারণ করতেছে আমার আর কবরে তার বাবাকে আমি আমার রহমতের খেলাম যে এখন আজাদ সন্তান তো আমার শত্রু না আমার সন্তান আমার বন্ধু যখন আমার সন্তান আমার জাননাতে নেওয়ার কারণে ঘটনা আসছে ভবিষ্যৎ বাণী যেমন হবে অনেক বাবা মেয়েদেরকে দিন দার মুক্তি করে কিন্তু নিজে করে হয়ে গেছে বুজুর্গ হয়ে গেছে কোরআন তিলাবতরণেওয়ালা হয়ে যায় এমনি তো আদি সে আসছে তার জন্যে জানতে রাদা করেছেন ওই মেয়েদেরকে সে লালন করেছে ঠিকঠাক মতো কিন্তু নিজেও নাগাদ বাবা মায়ের জামা কাপড় টেনে আল্লাহ যে বাবা মা আমাকে আমাদেরকে তোমার সাথে পরিচিত করেছে মামলা এই বাবা মা আমরা তোমাকে ডাকা এইরকম উপযুক্ত সন্তান থাকলে আমি তার বাবা মাকে যার নাম দিবো আমি আল্লাহ না আমার পরিচয় এই বাবার পরিচয় যাও ঠিক আছে তোমার আগের সিদ্ধান্ত এটা ক্যান্সেল করা হবে যাহার নামে তো আমার সিদ্ধান্ত তোমার সন্তান তো আমার শত্রু নয় আমার সন্তানের আমার আল্লাহর হুকুমকে পেছনে না ফেলি আল্লাহর হুকুম থাকবে সামনে ওসুর বলেছেন তো নিজেকে মুমিন দাবি করতে পারবে না আমরা তুমি নিজেদেরকে মমিন দাবি করি আমরা এই মান দামকে করি কত কথা বলি কিন্তু ওচুর কি বলতেছে নিজেকে মমিন দাবি করতে পারবে না তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি এই পরীক্ষা উত্তীর্ণ না হওয়া কি পরীক্ষা যে তুমি তোমার নিজের সন্তান থেকে আমাকে বেশি ভালোবাসো নিজের বাবা মা থেকে আমাকে বেশি ভালোবাসা আপনার অন্যান্য যারা আছে সকল থেকে আমি বেশি ভালোবাসো ভালোবাসা তুমি রকমের এক হচ্ছে মানবীয় যে গুণ আমার অন্তরের যে ভালোবাসা এটা তো রক্তের টান সন্তানের প্রতি আমার লাগবেই কিন্তু এখানে ভালোবাসা হচ্ছে বিবেকের ভালোবাসা কলমের ভালোবাসা না এই হাদিসের ভালোবাসার অর্থ হচ্ছে বিবেকের ভালোবাসা বিবেকের ভালোবাসা মানি আমার সামনে রসুরের শূন্য আমার সন্তান বলতে সেই শূন্য মারা যাবে না তাই তোমার সাথে আমি থাকবো না আমার সঙ্গে সরয় আমার সন্তান বলতেছে তুমি যদি সরিয়ত মানো আমি থাকবো না ঘরে তুমি ঘর থেকে বের করে দিছ আমিও তোমার ঘর থেকে বের করে দিবো ওই জায়গায় হচ্ছে দিদিকে আর আপনি বলেন আমি আমার রসুলকে ভালোবাসি আমি আমার আল্লাহকে ভালোবাসি তুমি সন্তান আমার থেকে চলে যাও আমি আমার আল্লাহ থেকে চলে যাও এটা হচ্ছে দিদিকে ইমা এটা হচ্ছে দিবীকে মহাবর অজুল বলেন ওই রকম মহাব্বর তুমি আমাকে করতে না পারো তাহলে তুমি নিজেকে মানি করতে পারো তুমি তো তোমার সন্তানকে বেশ ভালোবাসো সৈয়তের চেয়ে বেশি আল্লাহর চেয়ে বেশি আমাদের পূর্বেকার যে সমস্ত বড়া আছেন থেকে যাদের ইতিহাস আমরা পেয়েছি যে সন্তান কখনো আল্লাহ রাস্তায় চলার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সন্তান কখনো বাধার কারণ হয় নাই এটা আমরা যোগ যোগ ধরে দেখে আসছি আমি প্রায় এই কথাগুলো বলে থাকি আমাদের বয়ানগুলোতে কারণ এই স্পট ঘটনা আমার বিবেককে আমার নিজেকে খুব বেশি নাড়াদে এই জন্য আমি বিষয়টাও বারবার বলি বিবেক নাড়া দেওয়ার জন্য ফেরাউমের ঘরে কাজ করছেন ফেরাহ আপনারা জানেন ফেরাহ নিজেকে মাহবুব দাবি করেছিল খুদাদি করেছিল শুধু তাই না সে দাবি করেছিল আর ক্ষোধা অনেকে আছে আল্লাহ কেউ মানত যে ওই জায়গায় আছে কিন্তু সবচেয়ে বড় ক্ষোধা হলে মানুষ এই দাবি করতো ফেরা তো তার ঘরে তার কাজের মেয়ে তার নাম হচ্ছে উসাতা ওই উষাতা গোবরে গোবরে ইসলাম কুমুর করে এটা প্রকাশ করে না কিন্তু একদিন ফেরাউনের মেয়ের মাথা আসলেছিল হঠাৎ মুসাতার হাত থেকে তার চিরুনিটা করে যায় আল্লাহর বান্দি দিল থেকে আল্লাহকে বিশ্বাস করেছে ওই চিরুনি উঠানোর সময় তার মুখ থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে এটা তো লক্ষণ তার করবে যে কোনো জায়গায় তার দিল তার মন তার কর্ম সব কিছুতে আল্লাহ আল্লাহ আল্লাহ সব সময় মুখ থেকে আল্লাহর কথা শোনার কারণে ওই মেয়ে আমার বাবাকে রক্ত তিনি যিনি তোমার বাবার রক্ত আসমান জমিনের শালিক যিনি আমার শালিক যিনি তোমারও শালিক তোমার বাবারও শালিক স্রষ্টা আমি তো তাকে রপ মানো মেয়ে তার বাবার কাছে নানিশ করেছে বাবা দুনিয়ার মানুষের উপর তুমি হুকুম জারি করো শাসন করো নিজের রব দাবি করো নিজেকে তোমার ঘরের মানুষ তোমাকে রব মানে আমার ঘরের কাজের রুগী তো আমার রানে না তোমার পড়াউন একটা ব্যাপার নিজের ঘরের মানুষ আমাকে মানে না হ্যাঁ পড়াউনার সাথে ওই কাজের মেয়েকে জিজ্ঞেস করতেছে কথাটি সত্য তুই কি আমাকে রব মুখের উপর ভয় দিস আপনি রব বলেন আমার এটা তো ইমানদারের কথা রত্ন চক্ষুকে তারা ভয় পায় নির্যাতন জলমকে হুমকি ধমকিকে মমিল ভয় পায় না কারণে চুপ থাকে কিন্তু দিল থেকে অন্তর থেকে কখনো মমিন আল্লাহর বিধান ব্যাপারে কখনো কোনো জালের সামনে মাথা করতে পারে না বাচ্চা তাকে যে রক না মানে তাকে তো শেষ করে নেবে ফেরাউন বলে মশা তাকে রাজদরবারে নিয়ে আস প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যেন এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় অপরাধ তার থেকে শিক্ষা নেয় তাকে যখন রাজপ্রসাদ আনা হয় শাস্তির ধরনটা রেওয়াটা তার হাতের মধ্যে লোহা লাগানো হয়েছে দেয়ালে পায়ের মধ্যে লোহা লাগানো এর মধ্যেই একজন এসে বলল যে তাকে মরণ করার একটা ব্যবস্থা আছে খেয়াল করে শুনে মায়েরা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছে। য়ে যেহেতু নেয়েছিলেন এই জন্য এই বিষয়টা আপনাদের বেশি জরুরি শোনা দিনের জন্য কত ত্যাগ স্বীকার করতে হয় তাই বুঝতে হবে আমি আল্লাহকে মহাবত করি আল্লাহকে মহাবতের কারণে আমি আমার আপন জনকে ত্যাগ করতে রাজিয়েছি এটা হচ্ছে একটা দৃষ্টান্ত দা ওই ব্যক্তি যখন ফেরাউনের কানে কানে এই খবরটা দিয়ে দিল কি খবর যে কাছে একটা ভালো ব্যবস্থা আছে যে ব্যবস্থা সামনে আনলে কি সেটা আছে আমরা সামনে বসা আছি এটা আমাদের কাছে ওইরকম কাজ নাও করতে পারে আমাদের দিলে কিন্তু মায়েরা জানে একটা দুধের বাচ্চার জন্য মায়ের হৃদয়ের কি টান কলেজ ছেড়া দ বিশেষ করে যে বাচ্চাকে দুধ খাওয়া এই বাচ্চাকে ফেলে মা কোনদিন কোথাও যেতে পারে একটু বড় হয়ে গেলে মা বাচ্চা জায়গায় দিয়ে যেতে পারে। কিন্তু দুধের বাচ্চা রেখে মা দূরে থাকতে পারে এটা ফয়সাল এটা মুসাতার সামনে ওই বাচ্চা আনা হয়েছে ফেরাউন এখন ওই বাচ্চাকে কেন ঢাল হিসাবে ব্যবহার করতেছে মুসাতার সামনে বাচ্চাকে ধরে ফেরাউন বলতেছে যদি তুমি আমাকে রব না মানা আমি তোমার সামনে তোমার এই বাচ্চাকে হত্যা করো মোশাহাতার চোখ থেকে পানি ঝরতেছে বাচ্চা দুধের বাচ্চা করে যা কুকরা তার সামনে তার ইমানের মানের কারণে বাচ্চাকে হত্যা করা হবে সে মানতে পারতেছিল তারপর আল্লাহ হওয়ার পর ওই বাচ্চাটাকে মোশাহাতার বুকের মধ্যে রাখাবে অনেকক্ষণ ধরে বাচ্চাটা মায়ের দুধ খায় যখনই বুকের মধ্যে রাখা হয়েছিল যে বাচ্চাটা মায়ের দুধ ধরে করতেছিলোহা লাগানো সেখানে চোখের পাড়ে ঝরতেছে আর আল্লাহর কাছে আপনি হেদায়ত দিয়েছেন হেদায়তের পথ থেকে আমাকে দুটো ঠেলে দিলেন আমি যে এই কথার উপর আমি দান কাজ বারবার বারবার কাজ এই মামদার সন্তানের মায় আল্লাহকে ছাড়তে পারে এটি হচ্ছে কথা আমাদের মুসা প্রসমানের কথা নেই যে ইমামদার কখনো সন্তানের মায় অলকে ছাড়তে পারে এটা আদাম আছে সন্তানের কারণে আমি না সম্মানই আমার সন্তান আমার প্রস্তুব আমাকে জাহান নিয়ে যাচ্ছে এই সন্তান কারণ মুসাদার এই বাচ্চাকে হত্যা করো সামনে মায়ের সাম এবং তার সন্তানকে হত্যা করে যখন ঘরে গেলেন না হয় কথা মাহলুক আল্লাহ ছাড়া যে কেউ মাসলুক স্বামী মাসলুক সন্তান মাসলুক স্ত্রীও মাসলুক বাবা মা সব মাসলুক আল্লাহ ছাড়া যত আছে সব মাসলুক যে কোনো মাকলুক যদি আমাকে আল্লাহ না ফুরমারি করতে পারে আমি তার করবো না কোনোদিন আমি আল্লাহর কথাই শুনবো সমস্ত মাহলুক আমার বিরুদ্ধে চলে যাচ্ছে ইমানের দাবি ইমানের কথা কে ইমার দাবিটা যখন ঘরে গিয়ে আসিয়া পড়াশোনা করল আসিয়া আজকে তো এক কাজ করেছি কি যে আমাকে তোমার ঘরে থাকতো হত্যা করেছি সে গর্ব করে বলতে সে বিলুপ্ত এতদিন পর্যন্ত গোপন রেখেছেন ইমানের কথা রাউনের এই কথা শুনে আর সহ্য করতে পারলেন না যেরকম মূটা জিনিস দুইটা শেষ করে দিলেন একদম হতভম্ব আমি কোথায় কি আমি আমার রঙবীরতকে প্রতিষ্ঠিত করতেছি বলে বলো কি তুমি বুঝে শুনে বলো হ্যাঁ আমি বুঝে শুনেই বলতেছি আমার রথ সেই রথ তিনি বারবার বুঝাইতে চেন কারণ ফেরাম তাকে খুব পছন্দ করতে কত তো কোন ভাবেই যখন দেখছে আসিয়া তার মত থেকে ফিরে আসছে না ফেরাম তার জন্য ওর ব্যবস্থা করেন কি ব্যবস্থা করলিয়াকে রাজপ্রাসাদে সম্মানিত মানুষকে একটু অপমান করলে শারীরিক ভাবে শাস্তি দেওয়া হচ্ছে তার জন্য কঠিন সম্মানিত মানুষ যদি হয় আসিয়া ফার্স্ট সম্মানিত মানুষ সারা জীবন মানুষকে শাসন করেছেন যিনি সেই আসিয়াকে এখন অসম্মান করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কারণ হুকুমদিরা আসিয়ার গাছ থেকে সমস্ত কাপড় করে ফেলে সমস্ত দরকারিদের সামনে তাকে উলঙ্গ করে তার করে দেওয়া এটা তার জন্য অনেক কঠিন ব্যাপার ছিল মেনে ফেলা তার জন্য সহজ ওটাকে গ্রহণ করা তার জন্য সহজ কিন্তু এই শাস্তিটা তার জন্য অনেক কষ্টের ছিল কঠিন ছিল তাই জন্য একপর তাকেও ওই মুসাহতার মতো তার হাতের মধ্যে লোহা লাগানো হল পায়ের মধ্যে লোহা লাগানো হল একজন এসে বলল যে শেষ একটা চেষ্টা করা যেতে পারে কি যে একজন মানুষ সারা জীবন রাজপ্রাসাদের যে রাজ ওদের আমার যে আমসের জিন্দি কাটাইছে যে ভূ পিলাসের জিন্দি কাটাইছে ওটা ছেড়ে সে এখন চলে যাবে জীবন শেষ হয়ে যাবে জীবন সামান্যে দাঁড়িয়ে সে হয়তো ওই রাজপ্রাসাদের দিকে তাকালে তা মনটা ফিরেও যেতে পারে এই জন্য একজন পরামর্শদিন একটা কাজ করা হোক আসিয়ার মুখটাকে রাজপ্রাসাদের দিকে করে দেয় হতে পারে রাজপ্রাসাদের ওই সৌন্দর্য দেখে ওই নিয়ামত দেখে সম্পদের লোভে নিয়ামতের লোভে আলা মানুষের জিন্দিগির লোভে সে আবার ফিরে আসতে পারে ফেরাউনকে রব বলে স্বীকার করতে পারে এই পরামর্শ একজন দিল ফেরাউনের কাছে ওই পরামর্শ মনোভূত গ্রহণ করল তো এই জন্য সুরা সুরিম আঠাশ নম্বর শেষ সুরা এই সুরের শেষ দিকে আল্লাহ দোয়াটা এনেছেন ফেরাউনের বিবির ওই দোয়া হারিশ রাউনের দিদি আল্লাহর কাছে তখন দোয়া করতেছে রাউনের দিদি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ রাউনের এই আলামায় জগি থেকে আমি বঞ্চিত হয়েছি তার ওই রাজপ্রসাদ থেকে আমি বঞ্চিত হয়েছি অনেক আপনাকে রপ মেনেছি আমার জীবন চলে যাচ্ছে আসুস নাই কিন্তু আমি আপনার কাছে আমাকে আমার জন্য একটা ঘর বানাই এবং ফেরাউন এবং তার জলুম থেকে আমাকে আপনি নাচারদের বুদ্ধিতে আল্লাহর কাছে আল্লাহ তারা তারা আল্লাহ তারা ঘর বানাইছে প্রমাণিত কিভাবে क्या गिन्न से भिन्न आलोचना तो बैतुल मुकद्देस दिखे जायतार मध्य एक जगह সালামকে রসুন থামায়ী কি ব্যাপার ওরা একটা চমৎকার গ্রাম ব্যথি বললেন ফেরাউনের এক বাঁধি ছিল আল্লাহ এই মুশাও কবর হচ্ছে এই জায়গায় তার কবর থেকেও শুভ দিতে তাকে জান্নাত শুধু দেন নাই দুনিয়াবাসীকেও তার জান্নাতের খবর দিয়েছে তো আজানের জবাবের সর্বপ্রথম জবাব যেটা সেটা হচ্ছে এই সাথে সাথে বলা কোন আজানের জবাব হচ্ছে আজান যে জন্য ডাকা হচ্ছে জামাতের জন্য সেই জামাজের সামিল যেহেতু আমাদের সিদ্ধান্ত এখানে জামাত করবো আমরা সেই সেই এই জবাব আমাদের জন্য জরুরি না আবার আরেক দৃষ্টিকোণ থেকে তারিখ যখন চলতে থাকে তখনও আজান জবাব জরুরি না সেই সব আমরা আর ওই যে বলছিলেন একটা ঠিকানা চাই ওই কি মৃত্যু মুখে আলাম পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছিলেন কথা শুনে আমার আগে আপনি কাকে বিয়ে করছেন তো আমাকে বলেন ত্যাগ করেছে স্বামীর ওই সব আগের লোক আল্লাহর কারণে সে ত্যাগ করেছে আল্লাহ তারাতে তাকে আমার বিধি হিসাবে কমন সেই মুসাধার যে আল্লাহকে মেনেছিল মেনেছিল আমরা কি ওই আল্লাহকেই মানছি না সেই আল্লাহকে আমরা মুসাদারদের আল্লাহকে মানার কারণে ওই ত্যাগ কারণে তার কবর থেকে যদি সুসংবাদ আর ওই হতে পারে আমি আপনি আমরা একই আল্লাহর আবার করি এখনো যদি আমরা আল্লাহ স্বীকার করতে পারি নিশ্চিত আমাদের উপবর থেকে আপনাদের সুসংবাদের কারণ আল্লাহ তো একজন শরীর ভিন্ন হওয়ার কারণে তারা বলেছে আমরা বলেছি মহাম্মাদের দিন কিন্তু একটা সকলের দিন একটা ইসলাম এটা সকলের দিন আলম আলী সরাতের দিন এটা ইসলাম এটা হচ্ছে তাদের বিধানকে হচ্ছে ব্যাখ্যা করেছেন তার সেভাবে গ্রহণ করেছে। আমাদের শরিয়ত হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহা ব্যাখ্যা যেভাবে করছেন আমরা সেভাবে আমাদের জীবন পরিচয় তুলেছি সরিয়ত ভিন্ন ভিন্ন দিন একটাই আমরা কারণে যখন গিয়েছিলেন। যখন তিনি মদিনায় ফিরে আসেন ওই সময় রসুল করিম সাল্লাহ্লাম বড় এক জিহাদে জয়লাভ করে মদিনায় ফিরে আসছিলেন রসুল্লাহ আসার খবর শুনে বলেছিলেন ওই যুদ্ধ জয়ে আমি যতটুকু না খুশি হয়েছি পেয়ে তার চেয়ে বেশি খুশি করতেন কিন্তু যুদ্ধে রসুল বাহিনী পাঠাবেন তিনজনকে সেনাপতি বানাবেন রসুল হজরত আব্দুর রহমান ঝান্ডা শহীদ হইলে এইভাবে যখন রসুল নেতৃত্বে ভাগ করে দিলেন সাহাবাহিকরা বুঝে গেছেন যে প্রথম শহীদ হইলেই দ্বিতীয় জনের হাতে ঝান্ডা আসবে দ্বিতীয় শহীদ হইলেই তো তৃতীয় জনের কাছে ঝান্ডা আসবে তৃতীয় জন শহীদ হইলিনেদুল্লাহ তার কাছে ঝান্ডা আসবে জয়লাভ করবে কিন্তু তার আগের যারা তারা শাহাদ করবে এটা ক্লিয়ার এই নিশ্চিত খবর জানার ম সেখানে আপনজনের মায়ের মহব্বত থেকে বঞ্চিত ছিলেন বাবার মহব্বত থেকে মায়ের মহব্বত থেকে কি সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল যে রসুলকে রসুল মানার কারণে এত নির্যাতন সেই রসুল থেকে দূরে এত কষ্টের জিন্দিকির পর সবচেয়ে খুশির খবর ছিল রসুলকে কাছে এখন এই জেহারে যাওয়ার কারণে রসুলকে ছাড়তে হচ্ছে আমাদের জন্য আমরা এটা বুঝবো না কত কঠিন এটা তারা ভালোবাসে আমরা বুঝবো না আমরা রসুলকে কি মহাভোগ করে। তাদের যা হাত তাইয়া নিশ্চিত রসুলের দরবার থেকে ধরে গেছেন এই খবর নিয়ে যা আমি শহীদ হব বিবির কাছে অনুমতি চাইতেছে ওই বিবি এতদিন স্বামীকে স্বামীর সাথে সাথে ছিল মুসলমান হওয়ার কারণে আপনজের আপনজনের মহাব থেকে সেও তো বঞ্চিত এই স্বামীকে অবলম্বন করে এতদিন ব্যাচে ছিলেন এখন ওই স্বামী যখন ওই খবর দিলেন তিনিও হতে গেছে। স্বামী আমার আর ফিরত এখন ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তিনটা বাচ্চা আব্দুল্লাহ মোহাম্মদ এই বাচ্চাগুলো কি হবে একটা ছোট একদিন ছোট নাম আসেন এই বাচ্চাগুলো কি হোক নিজের কি হবে কেউ নেয় আপন নিজ করে মদিনায় আভিশায় আসছে এখন কে আছে তাদের কে দেখবে সব জানে স্বামীর দিন পালন করতে গেলে টিভি যদি সহযোগিতা না করে তাহলে কঠিন দিন পালন করা মাইরা আপনারা যদি সহযোগিতা না করেন আপনার ভাইকে আপনার ছেলেকে আপনার স্বামীকে আপনার বাবাকে इब्राहिम इस्माइल अली साल की तक अनुमति ना दी राजी ना हज के कुरबानी इतिहास हमारे सामने आसतार हो गए दिन कुरबानी दी प्रस्तुत हो गए কোরবানি দিতে প্রস্তুত হয়ে গেছে পরিবারের সকলে যখন দিনের জন্য ত্যাগ শিকারে প্রস্তুত হয়ে গেছেন আল্লাহ ফ্যামিলিকে কেমন পর্যন্ত স্মৃতি আমাদের সামনে আমার আপনার অবস্থাও যদি তাই হয় সম্পর্কে পাওয়া যায় ইতিহাসের কিতাবে ওই ছোট্ট বাচ্চাগুলি জাফরের পিছন থেকে বড়টা কাপড়ে ফেসে বাবা কোথায় যাও বাবা কোথায় যাও বাবা বাচ্চারা তাই করে ঘর থেকে বের হয়ে ছোট্ট বাচ্চা যাদের আছে তারা জানে বিষয়টা ছোট্ট বাচ্চাটা আমার বাচ্চাটা আমার নিজের কথা চিন্তা করি মাঝে মাঝে আমি যে ঘরে গেলেই তার শুরু হয় বাবা কিন্তু আর না কিন্তু নামাজের জন্য কখনো ঘরে টুকি নামাজের জন্য জানা গায়ে দিকে থাকি ওই তার শুরু হয় বাবা যাবানা কিন্তু যাবানা কিন্তু আমিও ওই বিষয়টা চিন্তা করি ওই বাচ্চাটা যখন পিছন থেকে কাপড় টেনে রসে যাওয়া তার কেমন লেগেছে স্বামী আসতে হবে যেতে হবে জমিনে ভ্রত্ব করার জন্য আসতে হবে পিছনের থেকে বিবেদতেছে তার চোখে পানি স্বামী চলে যাচ্ছে চির জন্য চলে যাচ্ছে না নিশ্চিত সন্তান পিছন থেকে টানতেছে বাবা কোথায় যাচ্ছ বাবা জানে এই সন্তানের মুখ আর কোনদিন দেখবে না পিছুর দিকে ফিরে তাকার নাই কারণ তাকার নাই এই জন্য যে তিনি মানুষ তিনি চিন্তা করতেছিলেন আমি যদি তাকাই সন্তানের মুখের দিকে তাকায় আমার রসুলের হুকুমের সামনে আমার সন্তান বাধা হয়ে যায় তাহলে তো আমি কারোর মনের ভেতে পারলাম না এটা হচ্ছে সাহাবিদের ইমাম নিজের জীবন চলে যাবে সন্তানকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছে কারণ তার দৃষ্টি সামনের দিকে যেতে হবে যুদ্ধে ওমুদের যুদ্ধের সময় মহিমায় খবর আসছে রসুল করিম সাল্লাহ আলহ্লাম ইন্তকাল করেছেন সাহায্য গ্রহণ করেছেন সন্তান এই খবর ছড়ায় দিছে সাহাবে গ্রামের মধ্যে মনোবল সাহাবে গ্রামে নষ্ট করার জন্যে হিম্মত নষ্ট করার জন্যে এই খবর যখন যুদ্ধের ময়দানে ছড়ায় গেল আস্তে আস্তে এই খবর মদিনায় চলে আসছে কারণ ওহদের মাঠ তো মদিনা থেকে তিন মাইলের এই খবর মদিনায়ও চলে আসছে মদিনায় এক আল্লাহর এই খবর শুনে ওদের মাঠের দিকে मैदान दिखा मध्य देखा कोई जाओ तुम्हें पागल मत छुट कह বলে আমি ওদের ময়দানে যাবো কেন যাওয়া আমি শুনেছি আমার রসুল আর ভাই আমার রসুলকে দেখতে চাই কি অবস্থা বলে রসুলের খবর নাও এদের পরিবারের খবর কি আছে তুমি কি জানো তোমার ভাই করেছে চার বরণ করেছে পাগলি বলে খবর কি যাওয়া ছুটছে সামনে কিছুদিন কিছুদূর যাওয়ার পর আরো একজনের সাথে দেখা কোথায় যা আমি শুনেছি আমার রসুল নাই রসুলের কোন খবর থাকলে দাও ওই রসুলের কোন খবর নাই কিন্তু খবর আরেকটা আছে তোমার সন্তান তো সাহায্য নাই রসুলের খবর বল রসুলের খবর যায় সামনে ছুটছে যুদ্ধের ইতিহাসে পাওয়া যায় দিনকে কিভাবে গ্রহণ করেছে। নিজের ভাই কাল করেছে খবর নাই রসুলের কি অবস্থা নিজের সন্তান এবং সন্তান তার সাক্ষাৎ করে কোথায় যাও রসুলের খবর দাও রসুলের খবর তো জানি না কিন্তু একটু জানি তোমার স্বামী কিন্তু সাহায্য করেছে একটা মহিলা তার নিজের ভাই সাহায্য করেছে একই যুদ্ধে शाहत गण करी स्वामी शहदातरणी तीन जो शहदात बन पागल मैदान जो हजिम रसुलश्रामी जेनेसुल्लाह घिर दौड़े रसुल पायर मद पायर मदे गए आसार समय निजे बहर शागत खबर पे নিজের সন্তানের সাহাযতের খবর পেয়েছি আর রসুল আল্লাহ নিজের স্বামীর সাহাদতের খবর পেয়েছি রসুল আল্লাহ কিন্তু যখন আপনাকে জীবিত দেখলাম সব কষ্ট আমি ভুলে গেছি এই হচ্ছে রসুলকে এইভাবে ভালোবাসতেন নিজের আপন জনকে এইভাবে অ্যাকসাই করেছেন দিনকে অ্যাকসাইপ্ট করেছেন যতক্ষণ না পর্যন্ত আমার সন্তান আমার স্বামী আমার বিবী আমার বাবা আমার আপন জন আত্মীয় স্বজন যতক্ষণ পর্যন্ত রকম পর্যায়ে না আসবে যে আমার দিন আমার সামনে আমার আপন জন সব আমার বিরুদ্ধে চলে যাক কিন্তু আমি আমার দিনের বিরুদ্ধে যাব না যতক্ষণ না পর্যন্ত মানসিকতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে কাউের মোবিন দাবি করতে পারি এই তো বহু আগের কথা সেই কিছুদিন আগের কথা আঠারোশো সাতান্ন ইতিহাস আপনারা জানেন ইংরেজদের ইতিহাস ইংরেজরা এই অঞ্চলকে কিভাবে শাসন করেছে শোষণ করেছে আরেকদেরকে কিভাবে হত্যা করত কারণ এটা তাদের মিশন ছিল তাদের তদন্ত কমিশন রিপোর্ট পেশ করেছে যে হিন্দুদেরকে ম্যানেজ করা যায় অন্য ধর্মকর্মী যারা তাদেরকে ম্যানেজ করা যায় কিন্তু মুসলমানদেরকে কেন ম্যানেজ করা যাচ্ছে না ওই তদন্ত কমিশন রিপোর্ট পেশ করেছে ওই রিপোর্টের মধ্যে তার তিনটা সুপারিশ পেশ করেছিল যারা ওই আজাদি আন্দোলনের ইতিহাস যার এই বিষয়গুলো যারা আছে তার উপর অসরণ করে দেওয়ার জন্য বলা একটা প্রসঙ্গে যা বসের জন্য ওই তিন তদন্ত কমিশনের তিন রিপোর্ট তিন পরামর্শ তারা পেশ করেছিল যে মুসলমানদেরকে দমাইকে হইলে এই তিনটা কাজ করতে হবে কি এক নম্বর কাজ হচ্ছে মুসলমানদের সিনা থেকে কোরআনকে সরাই যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে বুকের মধ্যে সিনার মধ্যে লাগাই রাখবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে আল্লাহ আল্লাহ রসুল থেকে তুলে মুসলমান ইংরেজদের তদন্ত কমিশন তো এই রিপোর্ট পেশ করে এই সুপারিশ করেছিল এখন আমাদের আর সুপারিশ লাগে না এমনি বুক থেকে কোরআনকে সরাই আসে আমাদের ঘরে কোরআন নাই সব আছে যদি কোন কারণে অতীত আগে থেকে চলে আসছে এরকম কোন কারণে যদি কারো ঘরে থাকেও সেটা সসব মানে গিরিয়া ভিতরে থাকে বাহির হওয়ার সুযোগ তার হয় আর বাহির ভয় বাহির হয় তখন যখন আমার বাবা মারা যায় আর মা মারা যায় তখন বাহির ভাব মা মারা গেলেন তখন পড়ার জিনিস সব সময় আর যদি কারো ঘরে থাকে আবার অনেকে ভোজা মনে করে মসজিদদেরকে দিয়ে আসে যে হুজুর হেফাজত করেন আমার ঘরে এটা ময়লা হয়ে যায় মসজিদের জায়গা কোরআন জায়গা মসজিদ করমেন এটা না বুঝলেও ইংরেজরা যে সরানো যাবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে বড়ানো যাবে এই একটা রিপোর্ট পেশ করেছে পরামর্শ দিয়েছি দুই নম্বর দুই নম্বর হচ্ছে মুসলমানদের শিশু বাচ্চা যারা উঁচু চাকরি দেওয়ার লোক শিক্ষার গুরুত্ব বুঝাই তাদেরকে ইংরেজি শিখাইতে হবে এত বেশি যে ওই ইংরেজির চাপে তারা এবং দিনই শিক্ষা থেকে দূরে সরে যায় তখনই মনে হয় দিয়েছিল ইংরেজি শিক্ষা আলাপ ইংরেজি শিক্ষা হারাম এটার একটা প্রেক্ষাপট ছিল শুধু শুধু অনেকেই বলে যে তারা তো ইংরেজি শিক্ষাকে হার ঘোষণা দিয়েছিল এক সময় এরা তো সে এসে জাতি খালি আমাদেরকে পিছনে ঠে নিয়ে যেতে চায় কিন্তু ওই ইতিহাস কেউ তারা করে না যে আরিমরা কখন কোন প্রেক্ষাপটেছে ইংরেজি শিক্ষাকে হারাপ হতুয়া দিয়েছিল এই প্রেক্ষাপটে যখন ইংরেজরা ওই ইংরেজি শিক্ষার চাহতিরা পুরান শিক্ষা থেকে মুসলমানদের সন্তানদেরকে দূরে সর্বো ষড়যন্ত্র করেছিল তখন যায় তাদের হতো দুই তিন নম্বর হচ্ছে মুসলমানদের ইমানি চেতনার কেন্দ্র হিন্দু ও এই আরেমদেরকে হত্যা করতে হবে গণহারে আরেম হত্যা করা শুরু করে দেখবেন সাধারণ মানুষ আপনাদের কথা মানতে বাধ্য নেমে যাবে তারা তখন ইংরেজরা যেখানে আরো ব্যত সেখানে তাদেরকে হত্যা করত আজকাল আমাদের নারী ভিক্টোরিয়া পার্ক আমরা চিনি না ভিক্টোরিয়া পার্ক সদরঘ পার্ক এখন তো এটা নোংরা হয়ে গেছে বরদিন দেখ আস্তানা হয়ে গেছে ও নারী পুরুষ সেখানে ঘোরাফেরা করে দেখেছি অথচ এই পার্ক হচ্ছে ওরামায়ের লাশ ঝুলার ইতিহাস ইতিহাসের সাক্ষী হয়ে জায়গা শত শত কেউ জায়গায় ফাঁসিতে ঝুলার হয়েছে সে কারণ আজাদ কাশ্মীর একটা জায়গায় এখন একটা গাছ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে যেখানে তৎকালীন শ্রেষ্ঠ আইন আলামী রহমতুল্লাহ আর তৃণমূল আলী রহমতুল্লাহ আরেক এই দুইজন আরিফকে ঝুলে আজ শরীর থেকে চামড়া আলাদা করা হয়েছে এই দুই শ্রেষ্ঠ দুইজন দিল্লি থেকে পেশোয়া পর্যন্ত মহাসড়ক যে সড়কের নাম ছিল জেটি সড়ক ওই জেটি সড়ক বিশাল সড়ক ইন্টারন্যাশনাল সড়ক এটা এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব কতদূর দিল্লি থেকে পেশোয়া কতদূর হাজার হাজার এই সড়কের এমন কোন গাছ ছিল না যে গাছে আরেমের লাভ ধরে আঠারোশো সাতান্নের কথা সেই সময়ের একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি আজকের এই প্রসঙ্গের কারণে আমাদের সামনে ওই সময়ের একটা ইতিহাসের বই আছে যার নাম হচ্ছে তারিখে কালো পানির ইতিহাস তারিখ ইতিহাস উর্দুতে লেখা লেখেছেন হজরত জাহাজ রহমতুল্লাহ আজাদি আন্দোলনের একজন সৈনিক আরিফ তিনি নিজে এখান তার নিজের ঘোষণা এবং ইতিহাসে সামগ্রিক দিক আলোচনা করেছেন তিনি নিজে বলেন ওই দিল্লি থেকে কিছু আরিফকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে হাত করা পড়ায় পেশোয়ার নেওয়া পেশোয়ার নেওয়ার পর তাদেরকে যখন পেশোয়ারের আদালতে উঠানো হয় তখন ইংরেজ যে শাসক ছিলেন বিচারক ছিলেন তিনি ফাঁসির রায় দেন তাদের বিরুদ্ধে ওই ফাঁসির রাযে পেয়ে খুব আনন্দ প্রকাশ করছে আনন্দ প্রকাশ করার পরে ওই রায় না ফাঁসির রায় পেলে আনন্দ প্রকাশ তখন তাদেরকে থেকে মূলতান পাঠানো হবে তিনি নিজে বর্ণনা করেন যে আমরা দাঁড়াইতে পারতাম না শুইতেও পারতাম এবং ওই রোমের চারাদিক থেকে লোহা ফিট হয়েছিল একটু হেললে ধুললে ওই লোহা ঢুকে যেত তিনি বলেন যে আমাদের ঘাম আর রক্ত একাকার হয়ে গেছে খুব কষ্ট রাস্তার মধ্যে খাবার পর্যাপ্ত পরিমাণ দেওয়া হতো না পানি দেওয়া হতো না ওই একই জায়গায় যা সব ওইখানে গন্ধ দুর্গন্ধ আমাদেরকে যখন মুলতান নামানো হয় মুলতানের কোর্টে যখন আমাদের ওঠানো হয় আমাদের শরীর নিয়ে আমরা যখন কোর্টে আদালত উঠি কান করা তখন আদালতের পক্ষ থেকে আবারও আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয় বিদ্রোহীরা ফাঁসি ওরা যখন ফাঁসির রায় ঘোষণা হয় আমরা সবাই তোমরা আনন্দ কেন প্রকাশ করতেছো তোমাদের ফাঁসির মৃত্যুকে ভয় পাওয়া বলে আনন্দ প্রকাশ করতেছি দুই কারণ এক তো এই কঠিন নির্যাতন থেকে এখন মুক্তি পাব এই কারণে আরেক হচ্ছে যে সাদ করলেই তো কালকে এই জায়গাটা হচ্ছে আমাদের আলোচনা কথা একটু খেয়াল করা সত্য হবে ওখানে পাঠানোর সময় লাস্ট চিকিৎসা হিসাবে তাদেরকে কুপরামর্শ একজন দিয়েছে যে তাদের মন ঘুরানোর জন্যে আপনজনকে ঢাল হিসাবে ব্যবহার করা হোক তাদের আপনজনকে এনে তাদের ওই পাত্র দেখানো হোক অতবার আপনজনদের চোখের বাড়ি দেখে তাদের মনের সিদ্ধান্ত চেঞ্জ হবে তারা ইংরেজ শাসনকে মেনে নিবে অতটা ওই আপনজনদেরকে জেল সামনে আনা হয়েছে দেখার জন্য সকলের গায়ে শিকল ভরানো শিকলের ঘরে সকলের মাঝা নিয়ে যাওয়ার অবস্থা শরীর রক্তাক্ত শরীর থেকে রক্ত ছড়তেছে তারপর ছেঁড়া ফাটা নির্বস্ত অবস্থা কার সহ্য হয় কয়েকদিনের সাথে সাক্ষাৎ গিয়েছি বৌদিক বহুবার জীবনে সেখানে এই দৃশ্য দেখেছি আমরা ভেতরে যারা থাকে তারাও কান্না করতেছে বাইরে যারা থাকে তারাও কান্না করতেছে এই দৃশ্য ওই আপনজনরাও তাদের ওই কয়নি আপনজনদেরকে দেখে কান্না করতেছিল এটাই ইংরেজদের টার্গেট ছিল তাদের ওই পানি দেখে যদি হুজুররা আমাদেরকে মেনে নেয় আপনজনদের কাছে ফেরে যাওয়ার লোভ আকাঙ্ক্ষা চাহিদা এটার কারণে যদি তাদের মনটা একটু ঘুরে যায় এটাই ছিল তাদের টার্গেট তো ওই তারিখে কালাপানির বইয়ের লেখক তিনি বলেন যা কথা রহমতুল্লাহ আরে তিনি বলেন যে আমার জন্য একটা বাচ্চা ছিল ওই বাচ্চা তো আছে ইংলিশ জিনিস ওই বাচ্চা সে শরীয়ত বুঝে শরীয়ত জিনিস ওই বাচ্চা সে আল্লাহ আল্লাহ নসুর চিনে না আল্লাহর বিধান চিনে তার বাবা से जाने आज के बहुदी थ बाबा के बहुदी मुख्य रेखे से घुमाय से देखे चित्कार दे करी बोले आम सतान दौड़े आम हमको दौड़ा ख्याल सन्तान दिखे तक आलान बुकुम के मारिए सतान दौड़े आस से। थाने से इतनी इंग्रेजर शासन के बैठे राज्य कारण कारण तीन रसल जाए जब तैयारा से, से इतिहास जाए আল্লাহ আল্লাহ রসুল সামনে থাকলে পিছনে বাচ্চা থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিতে পারে না এটা তো মমিন যার অর্থাৎ তিনি ওই অবস্থা তার ওই মানে মায়া সন্তানের মায়ায় তিনি আল্লাহ রসুলের বিধানকে মাটি চাপা দিতে রাজন নেই বরং তিনি সন্তানকে ডাক দিয়ে বলেছেন যদি তোমার বাবাকে জীবিত অবস্থায় আবার তোমার কাছে ফেরত আনি তাহলে তো বাবাকে আবার দেখবা কিন্তু যদি ফেরত না আনে বাবা যদি আমি স্বাভাবিক মৃত্যুবরণ করি তবে যে নিরাপত্তে আমাদের মাঠে আমাদের সেই যোগ্য ধরে আমরা ইতিহাস আমাদের সামনে যে প্রকৃত মমিন যা তাদের সন্তান কখনো তাদের দুশ্মন হয় তাদের বিবি কখনো তাদের দুশ্মন তোমাদের দুশ্মন অনেক সন্তান কিন্তু তোমাদের দুসমন কাজে এই দুশ্মন এই শত্রু সম্পর্কে সম্পর্ক থাকতে হবে এটা আল্লাহ বলছেন আমার সন্তান আমার শত্রু কিনা এটা আমি সিদ্ধান্ত দিব আমার বিবি আমার শত্রু কিনা এটা আমি সিদ্ধান্ত নেব যদি আমার বিবি আমার সন্তান আল্লাহ আল্লাহর রুকুম মানার ক্ষেত্রে কোন রকমের ভরা কোন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আমি বুঝে নিব আমার এই বিবি আমার এই স্বামী আমার এই সন্তান আমার এই বাবা আমার এই আপন আমার দল আমার রাষ্ট্র আমার শত্রু আমার দুশ্মন সে আমাকে আল্লাহ পাইতে বাধার সৃষ্টি করতেছে সে আমাকে জাননাতে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করতেছে আমি এর সাথে নাই কারণ সরদান আসছে তার মধ্যে কোনো পার্থক্য নাই সরদান অঞ্চলে আমাকে চার নাতের রাস্তা থেকে তুলে দিবে তো দরকার নাই তাদেরকে আমরা মহাপত করিনি আলহামদুলিল্লাহ সবাইকে মহাপুত করি তো তাদেরকে আমরা দুশ্মন কেন বাড়ানো কেন আমাদের দুশ্মন হবে কোন কারণ নাই আমাদের বন্ধু আমরা জান্নাতে জাননাতে যাওয়া ইনশাআল্লাহ তাদেরকে নিয়েই আমরা জাননাতে যাব উপায় কি উপায় একটাই শরীয় তাকে একা মানলে হবে না আমি আমিও মানবো আমার আমার জন্য ইনশাআল্লাহ আমার সন্তানকে দিন শেখানোর দায়িত্ব আমার আমার বিবিকে দিনের উপর জল দিয়ে উৎসাহিত করা তাহিম দেওয়া প্রেশা যত সম্ভব শরীয় যতটুকু অন্দর দিয়েছে ততটুকু সব কিছু করা বোঝানো তার প্রয়োজনে তার হাতে পায়ে ধরা যেভাবে আমি তাকে চাহান নামের আগুন থেকে বাঁচাবো ওইভাবে যেভাবে দুনিয়ার আগুন থেকে তাকে আমি বাঁচাতাম ঠিক ওই প্রক্রিয়ায় আমি তাকে চাহান নামের আগুন থেকে বাঁচাবো উৎসাহ তাইলে তাই ওই সন্তান আমার শত্রু নাম ওই সন্তান আমার বন্ধু হয়ে যাবে উৎসাহ ওই সন্তান আমার দুনিয়ার শান্তির কারণ হবে ওই সন্তান আমার মৃত্যুর পর আমার স্নেহরের পাশে দাঁড়ায় জামাজার কেন কেন আল্লাহ হুজুরের হুজুরে আল্লাহ নামর আমার মনাম সাহেবের আল্লাহ হাফিজ সাহেবের আল্লাহ তো আসল ভাবে সাহেব যদি আমি পড়াই আল্লাহর কাছে আমি প্রার্থনা করবো আল্লাহ যদি নারাজ হন যদি আল্লাহের এই জিনিস আল্লাহ যদি বুঝায় যে তুমি আমার থেকে বির আসবা এই জন্য তুমি যদি কি আরেমকে সম্মান করি আমরা নিজে আরেক আমরা সম্মান করি কোনো আরেককে অসম্মান মানুষ আরেমের কাছে যাবে মহানভোগ করলেন দিন বিষয়ে পরামর্শ নিলেন তো ঠিক আছে কিন্তু আমরা আলেমকে কোন জায়গায় রাখতেছি ভাই যে আলেম হওয়া দরকার ছিল আমার ইমাম আমার নেতা সব বিষয় আমি তার কাছে পরামর্শ দিতাম সেই আয়ন হয়ে গেছে আমার এখন শুধুমাত্র বিয়ে আমার বাবার মৃত্যুর পর তার জানানোর আমার বাবার মৃত্যুর পর তার জন্য একটু তোয়া করার জন্য ভাড়ারে পোয়া বানায় ফেলছেন এটা তো আফসোসের কথা আমার আমলা ওই আয়ন ও যে আঙ্গ আমারও একই সত্তা একই জাত আমারও তিনি শয়তানের দু আক্রমণ করেছেন করেছেন কিনা আল্লাহ আল্লাহ শান্ত করেছেন কিনা শালান আল্লাহ আল্লাহ আমাকে একটু সুযোগ দেন কামাল পর্যন্ত আল্লাহ আল্লাহ বললেন তোমাকে কাম পর্যন্ত সুযোগ দেওয়া হবে আল্লাহ তাহলে শয়তানের করতে পারে শয়তান আল্লাহর কাছে কিভাবে চাইল আমরা থাকি রহমান থাকি রহমতুল্লাহ আলে বলেন যে ওই জায়গায় এত খরাখড়ি চলতেছিল আল্লাহ আল্লাহ শয়তান কি বলতেছেন ভাগ এখানে বলতেছেন কি এখান থেকে ওই মুহূর্তেও শয়তান আল্লাহর কাছে চাইল খুব সরস থাম রহমতুল্লাহ বলেন শতান আল্লাহর কাছাকাছি থাকার কারণে আল্লাহ সম্পর্কে শয়দানের জানা একটা সে যদি কিন্তু সে ওইটা শতান ওইটা চালেকেন সে চাইলে শতান চাইলে সুযোগ দেখেন আমরা শুধু সুযোগ চাই আল্লাহ সম্পদ বাড়িয়ে দেওয়া এটা একটা সুযোগ চাওয়া আল্লাহ আমার কেন আমাদের দোয়া করা দরকার আল্লাহ হায়াতের মধ্যে বর করতে বাড়ায় দিলে কি করবেন আপনি দশ বছর আল্লাহ হায়াত বাড়াই আলো ওই দশ বছর এক বছর আসলেন পুরা এক বছর আল্লাহ গুলা করতে পারলেন ওই হায়াত আল্লাহ আপনি হায়াত চাইবেন যে হায়াতের করছে যে আল্লাহ হায়াতের মধ্যে আমার মালের মধ্যে বর করতেন মারের বরকট বেশি হওয়া না মারের বরকত মারি ওই মারের কারণে আমার ঘুম নষ্ট হয় না ওই মায়ের কারণে আমার প্রেসানি হয় না ওই মায়ের কারণে কারোর সাথে ঝর্মজাতি হয় না ওই মারের কারণে কারোর সাথে আমার মিথ্যা কথাবদ্ধ হয় না ওই মার আমার আখ রাতকে বরবাদ করে না এই হচ্ছে মানের মধ্যে বরকতের অর্থ লক্ষ লক্ষ কামাইলেন আরেকজন ডাকাতি করে লক্ষ লক্ষ নিয়ে গেল এমন রোগ হলো যে রোগ আপনার শান্তি নিয়ে গেল তো ওই মাল দিয়ে কি করবে তাই এই জন্য কাছে ওই শয়তানের মতো ভুজে শুনে চাই শয়তান মতো চায় শান চাইছে লম্বা টাইম লম্বা টাইম ওরা চাই একই অল্প টাইম হোক আর লম্বা টাইম হোক আল্লাহর কাছে আপনার ইচ্ছা এটা আল্লাহর কাছে চাওয়া আল্লাহ মৃত্যুর সময় আপনারানায় করে করেন আল্লাহ আমাদের চাওয়াই যা আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করে আল্লাহর কাছে চাওয়াই যা পরীক্ষায় ফেল করলে আপনি অসুস্থ হয়ে যান চোখের পানি বড় আর সন্তান আগেরাতের পরীক্ষায় প্রতিনিয়ত পের করতেছে কয়দিন আপনার চোখের আগেরাতের পরীক্ষা পরীক্ষার জন্য করেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান যেন আসে হাতে পরীক্ষায় উত্তীর্ণ হয় তাকে সেইরকম আমার করা তো সিদ্ধান্ত কতদিন ধোয়া হয়েছে ওইটাকে এটা নিয়ে কারণ করতে ওই যে শুরুতে কথা বলেছিলাম কারণ আমার এই অস্থায়ী হায়াতের অস্থায়ী জীবনকে আমি আমার ইচ্ছায়ী জীবন হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছে আমার ভবিষ্যতের কোন গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তের যে কোনো ক্ষেত্রে আল্লাহ আমি যাব যে সময় বুড়া হয়ে মারা যাবো এটা ভুল কথা বার্ধক্য আছে মৃত্যুর একটা আরাম আছে মৃত্যুর একটা আরাম মৃত্যুর সময় না এটা এই জন্য আমরা অনেকে যখন কম বয়সে মৃত্যুবরণ করে তখন আমরা বলে ফেলি অকাল মৃত্যু অকার মৃত্যু এটা একটা কুফরি কথা ওরা আমাকে অস্বীকার করাটা আল্লাহ বলতেছেন সবার মৃত্যু কানে হয় কারো ওই নির্দিষ্ট সময় হয় আর আমি যুবক অবস্থায় মৃত্যুবরণ করলে আমি বলি কালে মৃত্যু কারো মৃত্যু ভাইয়া কালে হয় না শেষ আয়াদো মৃত্যু যখন চলে আসে এটা আগেও যায় না পরেও যায় না নির্দিষ্ট টাইম হয় ওইটাই তার কাল ওইটাই তার সময় ওইটাই আল্লাহ হিষ্টিত সময় নির্ধারণ সময় आपकी सवार को नई जविष्य भविष्य ग्यारंटी ग्यारंटी जो ग्यारंटी अपनी पे जाश्चित हाउज बचो यहां पोषण करें प्रधान आयात के अस्वीकार कर प्रधानमंत्री से गारंटी नहींहूर्ते चले आसते আপনি অত আমার বাঁচার গ্যারান্টি আছে গ্যারান্টি না থাকা এত লম্বা টাইম বাঁচার জন্য আপনি এত প্রস্তুতি কেন নিচ্ছেন এই দুনিয়া তোমাকে চলতে হবে মুসাফিরের মতো কোথাও যিনি স্থায়ী থাকেন না কোন দিনের কম যান চলাবে না এমন ব্যক্তি আপনাকে জানেন রাস্তার মধ্যে কে কেউ স্থায়ী ঘর চেষ্টা করে রাস্তা তার গন্তব্য এক জায়গায় রাস্তার মধ্যে ট্রানজিট ওই জায়গায় কেউ বাড়ি কিনবে এই হচ্ছে আমাদের ট্রানজিট আল্লাহ থেকে আবার চলে যাবো জানাতে ট্রান্সিট করলাম দুনিয়া এই দুনিয়াকে বাড়িয়ে ফেলছি এখন আমি আমার আসল ঠিকানা আসল গন্তব্য যে কোনো মুহূর্ত গা দিতে পারেন কিনা সেখানের মধ্যে এখন কেউ কেউ গ্যারান্টি দিতে পারেন যে আগামী দুই মিনিট আপনি বাসবেন এরকম কেউ আছে কেউ নাই এটা বিশ্বাস করি এটা বিশ্বাস করি মানে এটা মানি বিশ্বাস এটা মারি দিতে হওয়ার কথা ঠিক কিন্তু বিশ্বাস করি না তাহলে আমার প্রস্তুতি আমার চারজন আমার উপর ইনশা আল্লাহ যাওয়া হয়েছে তো হয়েছে ওই সমস্ত খুনা মিটানোর জন্য আল্লাহ তারা আমার জন্য সহজ রেখেছেন আলহামদুলিল্লাহ সেই সহজ পথ বোঝার এখন আরো পথ হয়ে গেছে কম্পিউটারের কারণে বা আমার জন্য জিনিসটা খুব সুন্দর করার জন্যে কম্পিউটার আমাদের জন্য আল্লাহ পয়সালাকে বোঝার জন্য সহজ করে গেছে কম্পিউটার সহজ করে গেছে মধ্যে ডিলেক্ট অপশন থাকে না ডিলেক্ট করা যায় অনেক ফাংশন যদি থাকে অনেক বিষয় যদি থাকে ওই ডিলেক্ট করার পদ্ধতি নানা রকমের নির্দিষ্ট কিছু বিষয় আপনি ডিলেক্ট করলে ওই জায়গায় ক্লিক করতে হয় না বা যখন ওই জায়গায় ক্লিক করে ডিলিবেন বা ওইটা কেন আবার অল মিলি একটা ফংশন থাকে সব নির্দিষ্ট যখন অল মিলিটে ক্লিক করবে সব একসাথে ডিলেট করা যায় সেটা হাজারো প্রোগ্রাম হোক হোক আমার উটার যদি হাজারো প্রোগ্রামকে একসাথে ডিলেট করে দিতে পারে আমার আল্লাহ বলেন তার চেয়েও বেশি ক্ষমতাবান তার চেয়েও বেশি দয়াশীল তুমি তোমার জিন্দগির সমস্ত না করেছি সারা জিন্দগির পুনর্ব্লা কল্পনা করে আল্লাহর কাছে একবার শুরু করি দিল থেকে নিশ্চয় অপরাধ করেছি আল্লাহ তারা করতেছেন এটা বুঝা আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে কম্পিউটার কেন না হয় আমি মনে মনে ভাবতেন যে এতক্ষণ করলাম এতক্ষণ করলাম এই সব প্লেয়াররা তারা মা করে দেবেন সবেন শুধু সব খুলে না সমস্ত হারে যদি ভাই তাহলে অসুর বলেছেন তোমার খুনের পরিমাণ যদি জমি থেকে আপমান পর্যন্ত হয়ে যায় তোমার খুনের পরিমাণ যদি সাগরের পরিমাণ হয়ে যায় আল্লাহর কাছে তীর থেকে যদি করো অল্লাহ তোমার জিন্দগির সমস্ত নির্মাণ করেছি সংশয় সন্দেহ যদি থাকে তাহলে এটা আল্লাহ আল্লাহ থেকে নিরাস আমি যদি আমাদেরকে অনেক মহাম্মত করেন আলহামদুলিল্লাহ আসছে যে রবীন্দ্র সমস্ত মায়া গুরুকে একশো ভাগ করছেন সমস্ত মায়া গুরুকে একশো ভাগের এক ভাগ আল্লাহ তারা দুনিয়ায় ছড়ায় আছে ওই এক ভাগের কারণেই বাবা সন্তানকে মহাম্মত করে মা সন্তানকে মহাম্মত করে বিবিস্বামীকে মহাম্মত করে এমনকি চতুষ পর্যন্ত তার সন্তানকে মহাম্মত করে বহুদুল বলেন কি ওই চতুষ পর্যন্ত তার সন্তানকে যে দুর্ন করায় ওই পাটা যে উঠায় ওর দিকে এই যে আমার পায়ের খুড়া আমার ওই সন্তানের গায়ে রাখে সে ব্যথা ওই যে মহাম্মতটা সেটাও ওই এক অংশের প্রুটুকরা হার মনে করেন এইরকম নিরানব্বই অংশ আল্লাহ তার নিজের কাছে রেখেছে কিন্তু সেটা যদি হয় আল্লাহ কেন্দ্রিক যদি আল্লাহ হক করা হয় বান্দার হক যদি নষ্ট করা হয় সেটা না করানোর একটাই পদ্ধতি ও বান্দার সাথে এখানে তপা আল্লাহর কাছে করলে আল্লাহর কাছে করলে কোনো কাজ হবে না তবা করতে হবে যার হবস্থ হয়েছে তার কাছে তার সাথে বিট করতে হবে তার সাথে আপোষ করতে হবে ক্ষমা চাইবে তার কাছে চাইতে হবে সে যদি ক্ষমা না করে তাহলে কিন্তু আল্লাহ তারা ক্ষমা করবে না এখন অনেক ক্ষেত্রে আমরা দেখি আমরা বলি শুনি যে ওজন বারবার মাছ চাই ক্ষমা করে না এইরকম যদি হয় আপনার আন্তরিকতার মধ্যে যদি কোন রকমের ক্ষতি না থাকে তাহলে আল্লাহ তার কাছে জবাব দেওয়ার একটা রাস্তা আছে কিন্তু আমি পুরোপুরি আন্তরিক না হয়ে ওই সারা বোঝের কোন রকমের ক্ষমা চাইলে না এই মাহ অর্থ নাই আন্তরিক করেছেন তিনি আপনাকে ক্ষমা করবেন খবরে দেওয়া যায় ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদেরকে তার প্রিয়ামের সাথে আল্লাহ যে কথাগুলো শুনলাম বললাম এগুলি আমাদের জীবন চলার জন্য আপনাদের কেমন লাগছে জানি না আমার কিন্তু ঘরোয়া পরিবেশের দিনের কথা কিছু আছে আজকাল দুনিয়া জায়গা পাইলেই তো বিভিন্ন প্রোগ্রাম যায় আজকেও তো একটা দিন ছাব্বিশে মার্চ আনন্দ উৎসবের একটা দিন সারাদিন তো বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম এই জায়গাও তেমন একটা গানের অনুষ্ঠান হতে পারতো স্বাধীনতা দিবস উপলক্ষে একটা গানের প্রোগ্রাম তো হইতে পারত আপনারা বহু মানুষ তো সেটা না করে আপনারা আল্লাহকে রাজি করার জন্য জান্নাত পাওয়ার নিজেকে জান্নাতি বাড়ানোর ফিকিরে যে কাজটা করলে একটা কোনো দাবি কাজ হয়েছে কাজ কাজ তো থাকা উচিত আমার আপনাদের এই কাজ আমাদের আশা অব্যাহত থাকুক আর না আপনাদের এই নৈদৃষ্টায় থাকুক কেউ নেতো করবেন ইনশাল্লাহ আমরা আসতে পারে কেউ তো আসবে আমাদের শুধু থাকবে আজ কিন্তু ওনারা বলেন দেখেন ইনশাল্লাহ আমাদের জিম্মদারি আমাদের ইশাল আসা আমাদের জিম্মদারি আমাদের জন্য ফরস আপনারা যখন মনে করেন আপনার সন্তানের মুখে আহার তুলে দেওয়া আপনার জন্য ফরাস আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ প্রসঙ্গে হচ্ছে এর মধ্যে কোন রকমের ধোকা লাগে এটা আমাদের জিম্মাদারি আল্লাহর দিনকে আপনাদের পৌঁছানো আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া এটা আমাদের জিম্মাদারি আমাদের জন্য ফর দায়িত্ব আমাদের এই জন্য ইনশাল্লাহ যদি সুযোগ থাকে ইনশা তো আপনাদের কিন্তু এই মজলিজগুলো দায় দায়ন রাখার অর্থাৎ ইনশা আল্লাহ তারা অবশ্য পরামর্শ করে এই মসজিদগুলো কায়েম রাখেন মাঝে বিশেষ করে আপনারা তো মাঝে মধ্যে মসজিদে গিয়ে শোনেন কিন্তু এই ভিতরের মানুষ যারা ঘরের মেয়েরা তারা তো শুনতে পায় না অন্তত তাদের শোনার একটা ব্যবস্থাও বলে আর এই সম্মিলিত দিন মানার যদি ব্যবস্থা না হয় তাহলে ঘরের মধ্যে দিন পালন করা কঠিন হয়ে যাবে এই জন্য আমাদের ঘরকে জান্নাতি ঘর হয়ে গেল আল্লাহ আমাদেরকে সে তো কেন あの、これもね、インスタで載せてたんですけど、なんかね、見た時にちょうど、ちょうどか。